नूरी जवानी या कौ सैन महबूबोल मशरी या आई हल मुस्तक निन जवानी আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রসুল্লাহ আলহাসাল্লামের হাদিস সন্না তার শিক্ষা কেন্দ্রিক এই দর্শে আমরা আল্লাহ কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রসুল্লাহামের প্রকৃত অনুসারী তার মানুষের বেশে এসে ইয়ারসোল্লাহ ইয়া মোহাম্মদ মাল ইমান আকবরিনী আনিল ইমান ইয়ারসোল্লাহ ইমান কি আমাকে ইমান সম্পর্কে জানান ইমানের পরিচয় জানান তিনি বললেন আল ইমানু تؤمن তু'মিন বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ামিল আখির ওয়া তু'মিন বিল কদর খাইরুহু ওয়া শাররুহু ইমান হলো তুমি আল্লাহর উপর ঈমান আনবে এই বিষয়টা আমরা আলোচনা করেছি তুমি ফেরেশতাগণের উপরে মালাকগণের উপরে ঈমান আনবে এই বিষয়টা আমরা আলোচনা করেছি তৃতীয় কিতাব কিতাবগণের উপরে কিতাবগুলোর উপরে যে আল্লাহ যুগে যুগে মানুষকে ভালোবেসে মানুষের ভিতর থেকে নবী রসুল যেন মানুষেরা আল্লাহর সঠিক গাইডেন্স নিয়ে নির্দেশনা নিয়ে চলতে পারে দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে পারে যে বিষয়গুলো মানুষ বিবেক দিয়ে বুঝতে অসুবিধে হয় গাইবী বিষয় যেগুলোর ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না যে বিষয়গুলো মানুষ ভুল করতে পারে স্বার্থের কারণে এই বিষয়গুলো ইমান বিশ্বাস এবাদত সমাজ রাষ্ট্র আইন বিধান যেখানে যেখানে মানুষের পাপ থাকে সেই বিষয়ে আল্লাহ তালা তার ডিভাইন গাইডেন্স তার ইলাহি শিক্ষা দিয়ে আমাদেরকে যুগে যুগে কিতাব দিয়েছেন আমরা বিশ্বাস করি যত নবীর রসুল এসেছেন সকলেই হক ছিলেন যত কিতাব এসেছে সবই হক ছিল কিন্তু এর অর্থ এই নয় যে সকল কেতাব এখনো আছে বর্তমানে বিশ্বে ইঞ্জিল নামে নামে নামে অনেক গ্রন্থ প্রচলিত বিশ্বের ইহুদি খ্রিস্টান গবেষকগণ যে কোনো এনসাইক্লোপিডিয়াতে যে কোনো গবেষণা আপনারা দেখবেন এইগুলোর ভিতরে অগুনিত বিকৃতি সাধিত হয়েছে মানুষে অ অনেক কথা সংযুক্ত করেছে অনেক রকমের বিকৃতি এগুলোর ভিতরে রয়েছে মানবীয় রচিত আর এজন্যই আল্লাহ তালা কোরআনকে সংরক্ষণ করেছেন চিরস্থায়ী এটা হলো কিতাবগুলোর ইমান আনার যে মূল বিষয় যে আমরা বিশ্বাস করব পূর্ববর্তী নবী রসুলগণের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবগুলো তৎকালীন লোকেদেরকে শিক্ষা দিয়েছে সেগুলো একসময় বিলুপ্ত হয়ে গিয়েছে আল্লাহ সকল কিতাবের সকল শিক্ষাকে একত্রিত করে ওর আনকারিম নাজিল করেছেন সকলকে গ্রন্থের সংরক্ষক এই কোরআনের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই কোরআনে আল্লাহ বারংবার ঘোষণা দিয়েছেন এটা বিশ্ববাসীর জন্য দেখবেন আপনারা যদি কেউ বাইবেল পড়েন কোথাও নেই বাইবেল বিশ্ববাসীর জন্য এখানে বারবার বলা হয়েছে বলেন বলেন বলেন যাবুর এটা বনি জন্য স্বয়ং যীশুখ্রিস্ট বলেছেন আমি শুধুমাত্র একমাত্র ইসরায়েল বংশের হারানো মেশপালের জন্য প্রেরিত হয়েছি আর কাউকে আমার শিক্ষা দেওয়া যাবে না আর কোরআন প্রথমেই ঘোষণা দিত হুদাল মুতাকিম شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان বিশ্ব মানবতার জন্য হেদায়েত এবং সকল সত্যের বর্ণনা রয়েছে এটা কোরআন কারিমে আল্লাহ বারবার বলেছেন আর এই কোরআনের যে অলৌকিকত্ব এটা আমরা জানি যে বিশ্বের কোন ধর্মগ্রন্থ অবিকৃত নেই কোন ধর্মগ্রন্থ মুখস্থে রাখা যায় না জনগণ পড়তেও পারে না শুধু ধর্মগুরুরা এটা পড়ে আর কোরআন کریم তার নাযিলের শুরু থেকে এটা গণগ্রন্থ প্রতিটি মুসলমান এটা পড়ে নামাজে পড়ে এবং এর অলৌকিকত্বের বড় দিক যে এটা যে কেউ একটা ছয় দশ বছরের শিশু কিশোর অনারব ভাষা জানে না বলতে পারে না বোঝে না বছর এক বছরে এই কোরআন করিম প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলতে পারে এটার অলৌকিকত্ব আল্লাহ এমন দিয়েছেন যে এটা মানুষ যেমন বোঝা সহজ একটা গ্রন্থ না বুঝে আগাগোড়া মুখস্থ রাখা সহজ এটা প্রতিটি বুমেন পড়ে এবং যে যতবার পড়ে এর ভিতরে নতুন অলৌকিকত্ব আবিষ্কার করে এর পাশাপাশি কোরআনের ভিতরে রয়েছে বিজ্ঞানের অলৌকিকত্ব ইতিহাসের অলৌকিকত্ব অতীতের সংবাদ ভবিষ্যতের সংবাদ এই হলো আমাদের গ্রন্থগুলোকে বিশ্বাস করা যে আমরা আল্লাহ নাজিলকৃত সকল গ্রন্থে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা অনেক নবী রসুলকে অনেক গ্রন্থ দিয়েছেন এবং আরো বিশ্বাস করি যে এই গ্রন্থগুলো হারিয়ে গিয়েছে বিকৃত হয়েছে কারণ আল্লাহ কোরআনেই সে সংবাদ দিয়েছেন আরো বিশ্বাস করি সকল গ্রন্থের মোহাইমেন সংরক্ষক হিসেবে এই গ্রন্থের ভিতরে রয়েছে এই গ্রন্থ পালন করলেই তওরা ইঞ্জিল জাবুল অন্য সকল গ্রন্থ পালন করা হয় এবং এই গ্রন্থ সকল বিশ্বের সকল মানুষের জন্য বিশ্ববাসীর জন্য আর এই গ্রন্থের দায়ের জস্বীকার করবে সে আর কোনোভাবেই আল্লাহর নেহমত নেত পাবে না যে মুসলমান বলে গণ্য হবে না এটা হলো আল্লাহর আনা। চতুর্থ হল ইমান বীর আল্লাহ আল্লাহের উপর ইমান পরস্পরের সম্পৃক্ত আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আদম আলি ইসাল্লাম থেকে আমাদের রসুল সাল্লাহাম পর্যন্ত অগণিত রসুল প্রেরণ করেছেন যেটা আমরা পূর্ববর্তী দর্শে আলোচনা করেছি এই রসুলগণ মানুষদেরকে হেদায়ের দিয়েছেন তারা সবাই ছিলেন নিষ্পাপ তারা পাপ থেকে সংরক্ষিত ছিলেন তারা নেককার মানুষ ছিলেন তারা কোন পাপ অনাচার অবৈধ কর্মে লিপ্ত হননি তারা মানুষের জন্য আদর্শ ছিলেন নিজ নিজ জাতিকে তারা আল্লাহ সঠিক গাইডেন্স দিয়েছেন মানুষেরা তাদের উন্নতেরা তাদের অনুসারীরা অনেক সময় তাদেরকে দেবত্ব আরোপ করেছে তাদের এবাদত করেছে আল্লাহ কোরআনকারিমি এটা কঠোরভাবে প্রতিবাদ করেছেন যেমন খ্রিস্টানগণ ইসা আলী ইসালামকে আল্লাহর পুত্র বলেছেন তাদের আল্লাহ জাতের অংশ বলেছেন তাকে আল্লাহার রহমত বা জ্ঞানের আকৃতি বলে মনে করেছেন তার কাছে তাকে দেবতা বানিয়েছেন আল্লাহ জন্য আল্লাহ এগুলোর প্রতিবাদ করেছেন কোন নবীর রসুল কখনো আল্লাহ ছাড়া কারোর এবাদতের কথা বলেনি মা কান্লাহ কোন ব্যক্তিকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন তাকে এরপরে তিনি বলবেন যে তোমরা আমার এটা আল্লাহ হতে পারে না আর আপনাদের বলি সম্মানিত এটা অলৌকিক কথা আল্লাহ কোরআনে যেটা বলেছেন আমাদের খ্রিস্টান ভাইরা তারা ইসা আল ইসলামকে আল্লাহ জাতের অংশ বানিয়েছেন তার ইবাদত করেন তার কাছে প্রার্থনা করেন তারা আল্লাহকে তিন বানিয়ে ফেলেছেন অথচ ইঞ্জিলের ভিতরেও এত বিকৃতির পরও। ঈসা আলসালামের ঈসা মাসি বারবার কথা রয়েছে যে তোমরা আল্লাহ সারা কারোর এবাদত করো না তোমরা আমাকে ঈশ্বর তো গঠ তো দূরের কথা গুড়ও বলো না একমাত্র আল্লাহর ইচ্ছা অনুযায়ী যারা চলবেন আল্লাহর এবাদত করবেন তার শরিয়াত পালন করবেন তারাই শুধু মুক্তি পাবেন এই কথাগুলো এখনো তারা বিকৃত করতে পারেননি এই জন্য আল্লাহর যত রসুল তারা আল্লাহর এবাদতের কথা বলেছেন এটাই তো কথা কোন মানুষ আল্লাহর আর এক বান্দার এবাদতের কথা বলবে আমার কাছে চাও আমি তোমাদের আল্লাহর কাছে থেকে কেনে দেবো আমাকে মধ্যস্থ মানো আমাকে সেদ্ধা করো আমার কাছে প্রার্থনা করো এটা কোনো আল্লাহ ওলা মানুষ বলতে পারেন না আর এজন্যই এই জন্যই ওলা কথা বল আর বাবা কোনো রবী রসুল এটাও বলতে পারেন না আমাকে না তোমরা আল্লাহর অথবা নবীগণকে দেবতা মানো মানো পারেন না কখনো তাদের শিক্ষাকে বিকৃত করেছেন আর তাই রসল সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সর্বশেষ নবী পাইগম্বার হিসেবে করেছেন আপনারা লক্ষ্য করলে দেখবেন কোন গ্রন্থে পূর্ববর্তী বর্তমানে যেসব গ্রন্থ একমাত্র মোহাম্মদুরসল্লাহ প্রথম থেকে মানব মানবজাতি আমি সকল মানবতার জন্য প্রেরিত রসুল আর মোহাম্মদ রসোলা সালসালামের উপর ইমান আনার অর্থ তার উপর বিশ্বাস করা তার আনুগত্য করা তার করি তাদের সত্যি বিশ্বাস করি তারা আল্লাহর পক্ষ থেকে সঠিক হক দাওয়াত দিয়েছেন বিশ্বাস করি তাদের ইন্তেকালের পরে তাদের অফাতের পরে তিরোধানের পরে তাদের অন্যতেরা তাদের দিনকে বিকৃত করেছেন সিঁড়ি ঢুকিয়ে দিয়েছেন সর্বশেষ মোহাম্মদ রসুলাল্লাহাল্লাহ প্রেরণ করেছেন এটাই হলো রসুল রসুলগের উপরে বিশ্বাসের মূল কথা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ইমানের রোকন গুলো নিয়ে আর কানুল ইমান নিয়ে আল্লাহ রসুল সালাম জিব আলি ইসলামকে ইমানের যে বর্ণনা দিলেন তাতে ইমানের পঞ্চম রোকন হলো অলিয় তুমি বিশ্বাস করবে আল্লাহ রিস্তাগণে তার বেশি বিশ্বাস করত বিকৃত বিশ্বাস ফেরিস্তাগণে বিশ্বাস করত বিকৃত বিশ্বাস রসুলগণে বিশ্বাস করত বিকৃত বিশ্বাস বিজড়িত বিশ্বাস কিতাব বিশ্বাস করত করত না তার আখেরাতের উপর তাদের বিশ্বাস ছিল না অস্পষ্ট বিশ্বাস ছিল মৃত্যুর পরে কিছু একটা হবে কেউ বলতো না আর অর্থহীন এই জীবনে আমরা এসেছি এখানে সব অন্যায়ের বিচার নেই সব নেমের প্রতিফলন নেই মানুষ যখন আকেরাতে বিশ্বাস করে তখন সে পূর্ণ মানবতা অর্জন করে যে আমি এখানে যে কর্ম করছি আমার সততা আমার নিষ্ঠা আমার এই কল্যাণ কর্ম আমাকে কল্যাণের পথ অনন্ত জীবন দেবে আর আমার পাপ আমার অন্যায় দুনিয়ার যত আইনে আমি ফাঁকি দিনা না কেন আমার অনন্ত অকল্যাণ বই আনবে এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মানবতার পূর্ণতায় উঠতে পারে না সৎ হতে পারে না কোনো মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না আমরা আল্লাহকে প্রেম করি আল্লাহর কাছে আবার যাব। আমি সেই আমার প্রিয় মাবুদের কাছে যাব তার প্রেমের ভিতরে অনন্তকাল বাস করবো এই বিশ্বাস ছাড়া কোনো মানুষের হৃদয় উজ্জীবিত হতে পারে না আর এজন্যই বিশ্বাস করা হলো ইমানের মূল অনেক আখেরে আল্লাহর উপর ইমান আখেরাতের উপরের এই দুটোর উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন আমরা যারা বাংলাদেশের মুসলমান বাংলা ভাষাভাষী মুসলমান আমরা মুখে বলি যে আমরা আখেরাতে বিশ্বাস করি কিন্তু কার্যত আমাদের অবস্থা কিন্তু ওই আরবের কাফিরদের মতো অনেকটা হয়ে গেছে আমরা বিশ্বাস করি মৃত্যু হবে মৃত্যুর পরে আমরা আখেরাত আসে কিন্তু আমাদের চেতনে অবচেতনে এটা অনুপস্থিত সম্মানিত দর্শক মন্ডলী আমরা অনেকেই যদি বলা হয় আপনি এই যে কখন মারা যাবেন আপনি আখেরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন আমাদের কোনো প্রস্তুতি নেই আমরা আজকে দুনিয়ার জন্য আমাদের জাগতিক অর্জনের জন্য সম্মান শক্তি অর্থ ইত্যাদির জন্য দিনের পর দিন কাটাচ্ছি কিন্তু অচিরে আমরা এগুলো ছেড়ে আল্লাহর কাছে চলে যাব এই বিষয়ে কোনো প্রস্তুতি নেই চোখের উপর পর্দা পড়ে রয়েছে আমাদের সন্তানদের জন্য দেশ জাতির জন্য অনেক কষ্ট করছি আমরা কিন্তু নিজের জন্য আমার আল্লাহর সাথে সম্পর্ক আখেরাতের অনন্ত জীবনের জন্য আমরা কিছুই করছি না আমরা বিশ্বাস মুখে দাবি করছি আমাদের কর্মে এই বিশ্বাসটা নেই আর এই বিশ্বাসে গভীর না করলে আমরা সত্যিকারে মানুষ হতে পারবো না আর এই জন্যই আমাদের প্রতিনিয়ত মনে করতে হবে যে আমরা নির্দেশনা দিয়েছেন দুনিয়াতে এমন হও যেন তুমি পথচারী অথবা প্রবাসী পথচারী আর প্রবাসীর পার্থক্য আমরা জানি প্রবাসী মানে একজন লোক অন্য দেশের মানুষ অস্থায়ী এক দেশে এসেছে এক বছর বছর বাস করে আর পথচারী মানে তিনি পথে চলছেন কিছু সময় পার হয়ে চলে যাবেন এই দুনিয়াতে আমরা আসলে আমার দেশে যাব কবে কিন্তু আমরা সত্যিকারের জীবনকে উপলব্ধি করতে পারব। নইলে আমরা এই দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে এক সময় দেখা যাবে আমাদের সব ফুরিয়ে গিয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আর এই দুনিয়ার পরিসমাপ্তি চিন্তা করার জন্যই যে রসুল আসবে এই কথাটা উপলব্ধি করতে পারবে ষষ্ঠ রুকন হলো বিল কাদি খাই তুমি তাকদীরের উপরে বিশ্বাস করবে তকদীরের মঙ্গল এবং অমঙ্গল কল্যাণ এবং অকল্যাণ উভয়টাকে বিশ্বাস করো তাকর বিশ্বাস কাফেরদের ভিতরে ছিল বিকৃত বিশ্বাস তারা তাকদিরের উপর বিশ্বাসটাকে তাদের পাপের পক্ষে যুক্তি দিত যে আল্লাহ চাইলে আল্লাহ লিখেছেন এটা বলেছি আসলে তাকদীরের উপর বিশ্বাস আর ভাগ্যের উপর বিশ্বাস একরকম নয় অনইসলামিক অনেক পরিবেশে ভাগ্যে বিশ্বাস আল্লাহ যা করেন সেটা তা তকদিরে আসে সেটা এটার বিভিন্ন পর্যায়ে রয়েছে তাকদিরে বিশ্বাসের বিষয়টা হলো যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালার এলেম অনাদি অনন্ত তিনি অনাদি কাল থেকে অনন্ত কাল থেকে সব জানেন কাজে আল্লাহর জ্ঞানে আছে কবে কখন কোন সৃষ্টি সৃষ্টি হবে সৃষ্টি কিভাবে চলবে কিভাবে ধ্বংস হবে আল্লাহর জ্ঞানে সবই রয়েছে দ্বিতীয় বিশ্বাস হলো আল্লাহর এই অনাদি অনন্ত জ্ঞান আল্লাহ তাল্লা লিখে রেখেছেন কি লিখেছেন কিভাবে লিখেছেন আমরা জানি না তবে তিনি লিখেছেন তৃতীয় হলো আল্লাহর ইচ্ছা এবং মর্জির বাইরে বিশ্বে কিছু সংগঠিত হয় না চতুর্থ হল আল্লাহ প্রতিটি মানুষকে আল্লাহ অন্যান্য সৃষ্টিদেরকে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দেননি মানুষ এবং জিন এই দুটো সৃষ্টিকে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি বিবে প্রতিটি মানুষ তার স্বাধীন ইচ্ছা শক্তি বিবেক জ্ঞান দিয়ে যেটা করবে সেই কর্মফল সে ভোগ করবে এই বিশ্বাসগুলো সমন্বিত নাম হলো তাকতিরের বিশ্বাস কাজে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন वहार कर आल्ला ज्ञान जत का फल पाई क्या কোন মানুষ বসে থাকবে না তাকুহাত দিয়ে কর্ম ত্যাগ করবে না একটা ঘটনা আমরা সামনে নিয়ে আসি আল্লাহ রসুল সাল আলিহু তাকে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাকে ওয়াদা করেছেন তিনি অবশ্যই তোমাকে তোমার যে ডেস্টিনেশন গতি বিজয় পর্যন্ত নিয়ে যাবেন বিজয়ের ওয়াদা আল্লাহ তাকে হিজরতের নির্দেশ দিলেন তিনি আল্লাহ আমাকে দেবেন আমি এখন মদিনার দিকে রওনা দিয়ে দিলাম কাফেরা যা করে করুক আল্লাহ তোমার বিজয় ওয়াদা করেছেন আল্লাহ আমার তকদিরে যা হবে কিন্তু তিনি কিছুই করেননি তিনি একজন মানুষের জন্য যা কিছু করণীয় প্রতিটি দায়িত্ব করেছেন फर प्रस्तुति प्रस्तुति कौशल जन मानस का बुजते क्यों आरोप दुआ पड़े बैरिए गए रे गे अबान मदीना आरोबे काफे सबा मुहम्मद रसोल्लाम हिजत कर लेना उत्तरे जाए তিনি উত্তরে নেওয়া যে সম্পূর্ণ দক্ষিণ দিকে যে তিনি একটা সম্পূর্ণের উপর আত্মগোপন করেছেন পাহাড়ে উঠেছেন সেই পাহাড়ের দাগগুলো এইভাবে একজন মানুষের যতগুলো কৌশল যতগুলো কর্ম করা দরকার প্রতিটি কর্ম তিনি করেছেন কারণ এটা আল্লাহ নির্দেশ যে তোমার সাধ্যে যা করে তুমি তোমার কাজ করে যাও যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন তকদির কথা নয় তকদির অজুহাতের উপর নির্ভরতা নয় তোমার হিজরতের সকল পরিকল্পনা গ্রহণ করে তিনি উত্তরে যায় দক্ষিণে যে পাহাড়ের গুহার ভিতরে বসে আসেন সাওর গিরি গুহায় যারা গুহাতে উঠেছেন তারা দেখেছেন যে গুহাটা এমন যে মুখটা নিচু মুখটা নিচু গুহার ভিতরে বসলে নিচেই মানুষ যারা হাঁটে তাদের পা দেখা যায় কিন্তু আছেন তারা মাটিতে পান না এই গুহার ভিতরে তিনি বসে আছেন যেন আরবের কাফেররা বুঝতে না পারে এরপরেও আরবের কাফেররা বিভিন্ন কৌশলে গুহা পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছার পরে কি হলো আমরা ইনশাল্লাহ তকদিরের বিশ্বাসের যে জ্বলন্ত আদর্শ তগদিদের বিশ্বাস আমাদের কি করলেন বই আনে এটা রসুলাম সাহাবিদের জীবন থেকে বোঝার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন أغمي درسر عباً دي دعوات دي أبنا دلتك بدأي نسي وما توفيك إلا بالله اللهم صل على محمد النبي الأمي وعلى آله واصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وصل على اسم محمد في الأسماء وصل على نفس محمد في النفوس وصل على اسم محمد في ال... ཭ག འའག གའའག ཚགད དབ ེད